ইতল তালই رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الحمد কলুন رب العالمين ওসলাম একশো নম্বর হান্ড্রেড এন্ড সেভেন ওই লোকগুলো যারা মসজিদ বানিয়েছে মসজিদ বানিয়েছে ক্ষতি করার জন্য এবং কুফরি করার জন্যে এবং মধ্যে দলাদলি গ্রুপিং সৃষ্টি করার জন্যে কাবলু আর আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য একটা ঘাটি হিসাবে ব্যবহার করতে চায় এই মী কাবলু আগে থেকেই তারা এরকম করে এসেছে এখন কারা এই মসজিদ বানালো আর যে মসজিদ ভালো জিনিস সেটা ক্ষতির মসজিদ হয়ে যায় কেমন মসজিদ আনর ক্ষতির মসজিদ আবার করার জন্য মসজিদ বানানো হয়েছে মোমেনদের মধ্যে গ্রুপ দল উপদল কন্দল সৃষ্টি করার জন্য বানানো হয়েছে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মসজিদকে ঘাঁটি হিসাবে ব্যবহার করার জন্য মসজিদ বানানো হয়েছে এই মসজিদের হাকিকত কি নবী করিম সালাম যখন মদিনা করেছেন তখন সেখানে দুটি বড় গোত্র কবিতা ছিল আপনারা জানেন একটা খাজরাজ এবং এই দুই দলের মধ্যে খাজরাদের মধ্যে এক লোক ছিল তার নাম ছিল আবু আহমের আর রাহেদ আবু আহমের সেই ব্যক্তি এবং ওই আহালি কিতাবদের কিছু জ্ঞান চর্চা করার সুযোগ হয়েছে তো ভালোই মোটামুটি রকমের তার পরিচয় হয়ে গেছে যে সে মানে দিনের একটা কিছু জানে তার নিজের ভিতরে একটা কনফিডেন্স এসেছে না অন্য লোকরাতে তো তারা করে অনেকেই আর সে ধর্মের অনুসারী এবং লেখাপড়া তার একটা ভবিষ্যৎ মোটামুটি খুব ব্রাইট হয়ে আসছিল এই সময় তো রসুল সাল্লাম হিজরত করলেন ওয়ালাহু সারাফিন খাদ কবির এই লোকটির হাজরাত গোত্রের মধ্যে ভালোই একটা আলাইহ যখন রসুল সাল্লাম মুদিনা তৈবা হিজরত করলেন এবং মুসলমানরা সবাই ওনার সঙ্গে একমত হয়ে গেল ওনার নেতৃত্বে চলে আসলো এবং আহ মুসলমানদের মধ্যে ঐক্য হয়ে গেছে আও অন্যান্য গোত্র উপগোত্র সবাই একমত হয়ে গেছে ও সহ ইসলামী কালিমাতান আলিয়া আর ইসলামের আওয়াজ উঁচু হয়েছে বলন্দ হয়েছে ইসলামের কিছু যুদ্ধ বিগ্রহ হয়ে বিজয় অর্জিত হয়েছে ও আধা রাহমুল্লাহ এই অভিশপ্তা আবু আমের মধ্যে প্রচন্ড হিংসা কষ্ট শুরু হয়ে গেল কারণ তার একটা পজিশন ক্রিয়েট হচ্ছিল সেভাবে এখন বড় ধর্মীয় কোনো একটা গুরুর মতো পজিশন পাবে এখন তো রসুল সাল আলাম আসার কারণে সব মাঠে মারা গেল এখন তার কষ্ট হচ্ছে এবং সে এই বিষয়টাকে মেনে নিতে পারল না এবং ইসলামের দুশ্মনি এবং রসুল্লাহ সাল্লামের ব্যাপারে তার দুঃখী মোটামুটি কিছু প্রকাশিত হয়ে পড়ল। অবশেষে দেখলো যে এখানে ভিতরে বেশি দুশ করলে তো আমি বিশ্বাস ঘাতক হিসাবে রাষ্ট্রদ্রোহী হয়ে যাবো তার এখন সে চিন্তা করল কি করা যায় সে পালিয়ে চলে গেলের আছে গিয়ে আশ্রয় নিল আর তাদেরকে বলছে আরে তোমরা বদলে যুদ্ধে পরাজিত হয়ে গেছ তাই কি তোমরা গিভ আপ করে ফেলবা নাকি ভালো করে যুদ্ধ করার ভিতরের দিক থেকে আমার লোকজন আছে তোমাদেরকে হেল্প করবে তারপর আরো সে কি করলো এবং শ্যামাউ বিমান ওয়াফা কাহাহ কাদিম তার উস্কানিতে অনেকটা উৎসাহিত হয়ে কিছু মক্কার লোকেরা দ্বিতীয়বার আসলো অহদের ময়দানে আরো কিছু আরবের লোকদেরকেও সে মোটিভেট করে নিয়ে আসলো এসে যুদ্ধের ময়দানে অহদের ময়দানে যুদ্ধ হলো যুদ্ধে এসে শরিক হলো ক্ষতি মুসলমানদের যথেষ্ট হয়েছে সত্য জনের মত শহীদ হয়ে গেছে ইন দ্য মক্কার লোকেরা যে বুদ্ধি করে এসেছিল যে ইসলামকে এবারে শেষ করে দিবে ওহদের যুদ্ধে তারা কি তাপ করতে সক্ষম হয়েছে হয়নি আবার তাদেরকে নিঃশ্বাস করে যাওয়া যাবে না যদিও মিষ্টি কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে সে কি করেছিল এই দুষ্টটা খুঁড়ে রেখেছিল যদি যুদ্ধের মধ্যে কিছু এরকম ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাহলে যেন মোসম্মদের কেউ গর্তের মধ্যে পড়ে দড়তে গিয়ে এরকম কিছু ধরনের গুপ্ত গর্ত খুঁড়িয়ে রেখেছে বিভিন্ন জায়গায় যেটা দেখা যায় না তখন তার মাইন পোতার ব্যবস্থা নাই সেই গর্ত ওই ব্যবস্থা করে সেই গর্তের মধ্যে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কি এই যখন যুদ্ধ শুরু হয়েছে একটি গর্তের মধ্যে গেলেন তিনি যথেষ্ট ব্যথা পেয়েছেন এবং সেই কারণেই ওনাকে তারা অ্যাটাক করে ওনাকে বর্ষা বা তীর নিক্ষেপ করতে ফেরেছিল যেটা ওনার এখানে বর্মসিদ করে মাথায় ভিতরে ঢুকে গিয়েছিল এবং ওনার একটি দাঁতও পড়ে গেল এই যে হলো তারপরে মাথা ফেটে গেল তো সে এই কাজ করেছিল এবং যুদ্ধের শুরুতে এই আবু আমের লোকটি সামনে এসে সে মদিনাবাসীদেরকে আহ্বান করল। দেখো মদিনাবাসী তোমরা আমার পক্ষে সায় দাও আমার পক্ষে সাড়া দাও আমার পক্ষে থাকো নবী করিম সাল্লা পক্ষে যাতে না থাকে আমাদের এইবারে বিজয় হবে তোমরা কিন্তু পরাজিত হবে আমার পক্ষে আসা তোমাদের ভবিষ্যৎ ভালো হবে ওকে মুসলমানরা যখন তার কথা শুনলেন শুনে কি বললেন যে আল্লাহর দুশ্মন ফাশেক লোকটি আল্লাহ তোর চোখে কোনো দিন সুখ শান্তি দেবেন না আজকের যুদ্ধে খুব ভালো পরিণত হয় তুমি খুব খুশি হয়ে যাওয়া তোমাদের বিজয় অর্জিত হবে ইসলাম নিঃশেষ হয়ে যাবে আশা করছি আল্লাহ তালা তোমার এই মাকসুদ এবং তোমার তামান্নাকে আল্লাহ কবুল করবেন না এরপরে তারা তাকে আরো অনেক ধরনের কথাবার্তা বলে তাকে অভিসম্পদ করে তাকে তাড়িয়ে দিল কেউ তার কথা শুনল না ওকে তখন সে যখন ব্যর্থ হয়ে গেলো কাউকে কনভিন্স করতে পারলো না খুব আশা করে এসেছিল যে আমি কথা বললে অনেকে আগে আমাকে রেসপেক্ট করতো আর এখন আমি ভালো করে বুঝাই দিলে যে এবারে তোমরা পরাজিত হয়ে যাবে তার পক্ষে যাবে কিন্তু গেল না খুব দুঃখ পেয়ে গেলো সে এবং ফেরত চলে গেল তার মানে ওই পক্ষের দিকে আর বললো যে অল আসা বা কবমি বাদ ইসর আমি ওদেরকে রেখে আসার পরে ও আমার কম দেখা যায় আরো অবনতি হয়েছে তার মানে ইসলামের দিকে উন্নতি হয়েছে ইমানের মজবুতি হয়েছে তার দৃষ্টিতে দেখা যায় আরো অবনতি হয়েছে দুঃখ পেয়ে সে প্রস্থান করল। চলে গেল আর নবী করিম সাল্লামকে যুদ্ধ শুরু হয়নি তো সে এদিকে ডাকছে লোকদেরকে আর রসুল্লাহ সাল্লাম তাকে ডাকলে নদীকে আস তিনি বললেন শোনো আল্লাহর দিকে আস এরকম করো না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং তিনি কিছু কোরআন তালাওয়াত করলেন তাতে তার দিলের মধ্যে কোন তাহির হয় সে তার ভ্রান্ত পথ থেকে সরে আসে ইসলাম কবুল করতে কি রাজি হল না বরং আরো সেই তা ঠিক আছে তুমি তোমাকে এত করে বুঝালাম আর তুমি তোমার কমকে উল্টো দিকে নিয়ে চাচ্ছ তুমি মরবে বা ইন তুমি মরবে কোনো জায়গায় বহু দূর তোমার জাতি থেকে কম থেকে তোমার নির্বাচনে বদোয়া তার প্রতি লেগেছে যাই হোক পরবর্তী পর্যায়ে যখন ওহ যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধে তখন দেখা গেল যে নবী করিম সাল্লাম যুদ্ধে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলমানরা শহীদ হয়েছেন কিন্তু ইসলাম একটি শক্তি হিসাবে টিকে থেকে গেছে এবং পরবর্তী পর্যায়ে কাফেরদেরও উদ্যম কিছু কমে গিয়েছে তারাও সাহস হারিয়ে ফেলার অবস্থা পারবে কিনা এদের সঙ্গে ফাইট করে এখন ইসলামের এই শক্তিটা টিকে থাকা দেখে তার এখন আরো কষ্ট হয়ে গেল এখন সে কি করলো তার চিন্তা আরো হয়ে গেল সে মক্কা থেকে চলে গেলো হেরাকালের কাছে যেটা হিরাক্লোস রোমান সম্রাটের কাছে চলে গেল কনস্টেন্টিনেপালে সেখানে চলে গেল তার সঙ্গে দেখা করতে এবং সেখানে বলল যে আমাদের এখানে এক এরকম লোক এসেছে আমাদের জাতির বিভেদ সৃষ্টি করেছে করছে আমরা তার মোকাবিলায় আপনার সাহায্য চাই আপনি আমাদেরকে হেল্প করেন এবং এই দরকার হলে এই দেশ পুরোটাই আপনার দখলে চলে আসবে অনেক কথাবার্তা বলল সেখানে সে হয়তো কিছু তাকে হোপ দিয়েছে সে হোপে সে এখন কিছু ফোন দিয়ে দিক থেকে আমাকে হেল্প করবে কিন্তু মুনাফিক গোপন যোগাযোগ ছিল কারণ মোদিনায় তো মুনাফিক ছিল আপনারা জানেন এই মুনাফিকদের সঙ্গে সে যোগাযোগ শুরু করে দিল সে কি বলল তাদেরকে অনেক আনসারিদেরকে যোগাযোগ করল যারা সত্যিকার ইমানদার ছিলেন তারা কেউ সারা দিলেন না কিন্তু সারা দিল এবং তাদেরকে সে অনেক ভরসা দিল আমার সঙ্গে একটা প্ল্যান করি আমরা এই মোহাম্মদ এবং মুসলমানদেরকে আমরা উৎখাত করব। আমি রোমান সম্রাটের শক্তি নিয়ে আসছি দেখবা এইটাকে সে মোকাবিলা করতে পারবে না এবং কে কেউ তারা এটাকে সাড়া দিল তখন সে বললো যে এক কাজ কর ভিতর থেকে একটা দুর্গত মতো তোমরা কিছু বানাও একটা ঘাঁটি বানাও একটা কেন্দ্র বানাও মার্কাজ বানাও যেখান থেকে তোমরা কোর্ডিনেট করবে এবং সে কেন্দ্রটা হবে আসলে একটা মসজিদের রূপ দিয়ে বানানো হবে মসজিদ হিসাবে বানাবা কিন্তু নামাজ কিছু পড়বা মুনাফা করতো নামাজ পড়তো দেখানোর জন্য কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্রের আড্ডা হবে এটা তো তারা মসজিদ বানানো শুরু করে দিল সেটা কোবা মসজিদের অন্ধকার রাতে নারী পুরুষ তার বুড়ো মুরব্বীদের যেতে কষ্ট হয় এই জন্য লোকাল আমরা একটা মসজিদ বানাই পারমিশন নিয়ে তারা মসজিদ বানিয়ে ফেললো মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল খুব মজবুত করে বানিয়েছে তারা তখন নবীকারী ইমসাল্লাহ আমি তো এখন তবু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ তবুক যুদ্ধের পরে ঘুরে আসলে তারা যখন বললো যে বুড়ো মুরব্বুদের জন্য যেতে কষ্ট হয় রাতের বেলা ফজর এসাক খুব কষ্টের কারণ হয়ে যায় এই আমরা এই ব্যবস্থা করেছি তো ভালো মসজিদ করলে তো তিনি ইসা আল্লাহ আমরা করব। এরপরে তিনি যখন আলহিসাম রাজা মির মদিন তাবুক তিনি তবুক থেকে আসার পথে মদিনা আসার অল্প বাকি আছে মাত্র একদিনের বা তার চেয়ে কম সময় বাকি আছে তিনি মদিরায় পৌঁছে যাবেন এই সময় জিবর আলা মসজিদের খবর নিয়ে আয়াতিল যারা এই মসজিদ বানিয়েছে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করার জন্য কুফরি করার জন্য মোহাম্মদের মধ্যে ডিজ ইউনিটি পয়দা করার জন্যে এবং আল্লাহ আবং আল্লাহ রসলের যুদ্ধের একটা কেন্দ্র বানানোর জন্য মার্কাজ বানানোর জন্য এটা করেছে এরা এর আগেও এরা করে এসেছে এরকম না ইন সাবধান এদের ব্যাপারে আপনি তাদেরকে কিছু বললে জিজ্ঞেস করলে মতলব কি তারা বলবে যে না না আল্লাহর কসম আমরা ভালো উদ্দেশ্য ছাড়া কোনো উদ্দেশ্য করি না যার আল্লাহর কসম আমরা সহিনিয় করেছি এইরকম আপনার কাছে সাফাই গাইবে আল্লাহ সাক্ষী দিচ্ছেন এরা মিথ্যা এটা ষড়যন্ত্রের আড্ডা হবে আর আসল আল্লাহ খবরদার এই মসজিদে আপনি কখনো দাঁড়াবেন না নামাজ পড়তে কখনো আপনি যেতেই পারেন না প্রশ্নই আসে না এই খবর পাওয়ার পরে নবী করিম সাল্লাম উল্লোদেরকে পাঠিয়ে দিলেন এই মসজিদটাকে ভেঙ্গ চুরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হল তো আল্লাহ আরো বলছেন এই মসজিদে যাবেন না আপনি আউ আলিআম আকুয়া তাকু মাফি যে মসজিদটি ভিত্তিপথ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাকুয়ার ভিত্তিতে প্রথম দিন থেকেই সেই মসজিদটি আপনার নামাদের জন্য দাঁড়ানোর জন্য উপযুক্ত এই মসজিদ না সেই মসজিদ কোনটি হেরে জালুই হাব ওই মসজিদে এমন লোকগুলো আছে যারা পাক পবিত্রতা অর্জন করতে খুবই আগ্রহী আর যারা পাক পবিত্রতা অর্জনকারী অর্জন করে তাদেরকে আল্লাহ খুবই পছন্দ করেন এখন এই মসজিদটি কোনটি মেজরিটি বলেছেন এটি হচ্ছে মসজিদ কোবা কারণ মসজিদ কোবা লোকেরা খুব মুখলে সিন ছিলেন নবী করিম সালাম যখন হিজরত করে মোদিরা শহরে ঢুকার আগে কোথায় ঢুকলেন কোবা পলিতে ঢুকলেন যেটা আপনারা আজকে হজে উমরায় গেলে সেটা মসিনা শহরের অলমোস্ট ঢুকে যাচ্ছে এক প্রান্তে আগে ছিল বেশ দূরে মানে আলাদা ছিল সেখানে তিনি প্রথম বেশ কয়েকদিন থাকলেন এবং সেখানে সাহাবেদের কেনে তিনি সেই মসজিদ নির্মাণ করলেন এটা হচ্ছে মসজিদে কোবা সেই মসজিদটা হচ্ছে এই প্রথম মসজিদ বলতে হয় নবী করিম সাল্লামের উপস্থিতিতে নির্মাণ করা হয়েছে সাহাবিরা খুবই মখলস ছিলেন যে এখানে আপনি প্রয়োজন বোঝেন আবাজ পড়তে যাবেন কিন্তু ওইটাতে না এবং এই মসজিদে যাওয়ার ক্ষেত্রে কেন নবী করিম সাল্লা গিয়েছেন এই মসজিদের আয়াতেই বলা আছে যে ওই মসজিদটা তাকুয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে আমি যখন কোন জায়গায় আরবদের কাছে প্রেজেন্ট করি যে এই ইস্ট মসজিদ হচ্ছে লন্ডনের প্রথম মসজিদ ইংল্যান্ডের প্রথম মসজিদ না ইংল্যান্ডের কি লন্ডন আশা করা যায় তো সবাই একটা হাসাহাসি করে তো এই যে মসজিদে কোবাকে তাকুয়ার মসজিদ কেন বলা হয়েছে যে এখানে আল্লাহ তারা নিজেই বলে দিয়েছেন এই তাকুয়ার স্বীকৃতি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে তাকুয়ার ভিত্তিতে এখানে কোন অন্য কোন কিছু উদ্দেশ্য ছিল না মত না একদম পিওর নিয়তে আল্লাহর ইবাদত করার জন্য বানানো হয়েছে সেই মসজিদে আপনি যান এখানে ইঙ্গিত আছে তিনি যেন মসজিদে কোবাতে মাঝে মধ্যে যান আয়তের মধ্যে ইঙ্গিত আছে যে ওইখানে যাওয়া ওইটার হক আসে ওইটা যাওয়া উচিত এবং তাই তিনি বলেছেন ফি মসজিদে কবা ইনকা হাদিসে তিনি বলেছেন যে মসজিদে কোবাতে নামাজ পড়া উনি মকবুল করেছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন উনি তো নিজের থেকে কিছু শরীয়তে এড করেন না যা কিছু তিনি বলেন আল্লাহ থেকে আসে তিনি নিজের মন গোড়া কোনো কথা বলেন না শরীয় তো ওনার হাতে না যাই কিছু তিনি বলেন সেটাই আল্লাহর কাছ থেকে আসে কোনটা কোরআন এর ওয়াহী আর কোনটা হাদিসের ওয়াহী কোরআন এর ওয়াহি হলে এটাকে বলা হয় ওয়াহী মাতলু তেলাওয়াত করার ওয়াহী। আর হাদিস কে বলা হয় ওয়াহি রাই মাতলু যেটা আমরা তেলাওয়াত পড়ি না দুইটাই ওয়াহি আর এসছে হেঁটে যেতেন আর কি হাজির এসেছে যে যখন তিনি প্রথম এসেছিলেন কবায় উপত্যকায় বা কবা গ্রামে উঠেছিলেন যে কবিরা বসবাস করত মেইন কবিরা ছিল বনি আমর আউফ উনি ওই কবিলার মেহমান হয়েছিলেন মোসাফির কয়েকদিন থাকলেন আরজিদ নির্মাণ করার পর কেবলা কোন দিকে হবে এইটা বলে দেওয়ার জন্য জিবরিল আলহিস স্বয়ং এসেছিলেন যে এই দিকে আপনার কেবলা হবে এখন ওই মসজিদে লোকদেরকে এটা কেন বলা হয়েছে ওই লোকেরা খুব তাহারাত পছন্দ করে তাহারাত পবিত্র হওয়া চিন্তা করলে পানি নেওয়াটাও তাহারাত ওজু করলেও তাহারাতর গোসল করলেও সেটার নামও তাহারা ওই লোকেরা তাহারাত করে পানি ব্যবহার করে পানি তো লাগবেই ওদের জন্যে যখন পানি থাকে এছাড়াও আরেকটা হলো আরব দেশে সাধারণত পানি ব্যবহার করার প্রচলন কম ছিল যখন তারা টয়লেটে যেতেন যেহেতু পানি কম মেজরিটি টাইমে তারা কি করতেন মাটি বা পাথর দিয়ে তারা আমরা বলি কুলুক করতেন ক্লিন করতেন নিজেকে এটা যায় ক্লিন হয়ে যায় কিন্তু এর সঙ্গে যদি পানি অ্যাড করা হয় তাহলে কি হয় আরো পবিত্র হয়ে যায় এজন্য জন্য মদিনাবাসীদের মধ্যে তুলনায় এই এলাকার লোকদের মধ্যে এই প্রবণতা বেশ আগে থেকে ছিল আল্লাহ তালা পবিত্রতা পছন্দ করেন যত ক্লিন হবে মানুষ যত হাইজেনিক হাইজিন থাকবে সবকিছু এটা আল্লাহর কাছে পছন্দ নিয় আল্লা তালা যারা এইভাবে পাক পবিত্রতার ব্যাপারে থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করেন তবে যারা সুচি রোগের রুগী তাদের জন্য নয় সুচি রোগ তা এরা যে কতবার উঁজু করে আর কতবার যে টয়লেট ক্লিন করে আর কতবার যে তাদের খেতাবাড়ি সব ধোয়া লাগে সুচি বায়ু ওইটা না কিন্তু এটা করলে সেই মালাঙ্গটা করলে আপনি শয়তানের ওসবা শুনলেন এরকম যাদের রোগ হয় তাদের রোগের নিয়ম হলো যে একবার দুইবার যেটা ধোয়ার নিয়ম ধুয়ে তারপরে মনে ওয়াসমাসা আসলে আর ধোবে না তারা মোটা ক্রাইটেরিয়া পড়বে না তাদের জন্য প্রশংসা করেনি আল্লাহ তারা পানি ওয়াস্ট করতেছে সময় নষ্ট করছে কোন কোন রেওয়াজ আসছে যে ওই মসজিদ বলতে মসজিদের নবাবির কে বোঝানো হয়েছে যে যে ওই মসজিদে নবাবির ভিত্তি প্রস্তাব স্থাপন করা হয়েছে তা কোয়ার ভিত্তিতে এটাও ঠিক হতে পারে যে সমস্ত মসজিদ ভালো নিয়ে করা হয়েছে সবগুলোই তাকুয়া নিতে আছে। মসজিদের নবাবি আছে মসজিদের কোবাও আছে অন্য যে কোনো মসজিদ আছে তবে ওই সমস্ত মসজিদ নাই যেগুলো একটা মসজিদ এখানে আছে ওইটার সঙ্গে দলা দল করে পাশে আরেক গ্রুপ গিয়ে রাস্তার ওই পাশে আরেকটা করেছে ওইটা আলাদা তাকুয়া হয়েছে কিনা সন্দেহ আছে এরকম আছে না তুই একটা মাঝে মধ্যে পাওয়া যায় যে কমিটি নিয়ে বন্দী হয় না আমি চেয়ারম্যান হইতে চেয়েছি অভিমুখে হয়ে গেছে কাজে আমি আলাদা মসিদ বানাই আমি চেয়ারম্যান হয়ে যাব এরকম যেন কেউ না করে খবরদার এটা আল্লাহ পছন্দ করে না এখানে এই আয়াত গাছে আছে তাফরি যদিও এর মধ্যে হয়তো তাদের দেওয়ারের কাজ না থাকতে পারে যে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কুফরান কুফরি নাও করতে পারে কিন্তু একটা কাজ তো হতে পারে তাফরি ইকান বাইদ মমিন মমিনের মধ্যে কি হবে ডিভিশন হয়ে যাবে দল আদলি হবে যে এক ভাগ এই মসজিদে নামাজ পড়বে আরেক দল ওই মসজিদে পড়বে তারা এখানে পড়বে না এরকম এই যে মসজিদের জোরার তার পরিণতি কি হয়েছে এই মসজিদে যখন ভেঙ্গে ফেলানো হয়েছে ভেঙ্গে ফেলার পরে পরবর্তী পর্যায়ে ইমাবি কেফি রহমতুল্লাহ আলহি বলেন ইনাহু ই এই মসজিদটা পরবর্তী পর্যায়ে মদিনাবাসীদের ময়লা আবর্জনার ইয়ে হয়েছে কেন্দ্র হয়েছে তারা সব ময়লা আবর্জনা এখানে ফেলত এই মসজিদটাকে যেহেতু তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বানিয়েছে মসজিদ হিসাবে এর কোন স্বীকৃতি ছিল না এবং সেই জন্য পরবর্তী পর্যায়ে সেটাকে ময়লা আবর্জনার স্তুপে ফেলার জন্য ব্যবহার করা হয়েছে ফজিলত অনেক বেশি একদিন একটা হাদিসে এসেছে যে রসুল সাল্লাম আহ নামাজ পড়ালেন নামাজ পড়াতে গিয়ে উনি সুর আর রোম পড়ছিলেন ওখানে ওনার মিস্টেক হয়ে গেল কেরাতের মধ্যে নবী করিম সাল্লা মাঝে মাঝে মিস্টেক হয়েছে এটা আল্লাহ প্রমাণ করে রাখলেন আল্লাহর পর্যায়ে যাইতে পারে না যে কোন মানুষেরই কিছু না কিছু মিস্টেক হতে পারে যদি এরকম মিস্টেক না হতো তো আমাদের যাব না ইমামরা মিস্টেক করলে তো লোকেরা করতে পারত না তো আল্লাহ তালা এক আল্লাহ তালা মাফ করুক মিস্টেক যত কম হয় ততই ভালো কিন্তু মানুষের ভুল হতেই পারে তখন একদিন নামাজ পড়িয়ে যখন মিস্টেক হলো যে তোমাদের কিছু কিছু লোক আছে আমাদের সঙ্গে নামাজ পড়ায় কিন্তু অজু টা করে না তারা অজু না করলে ওনার নামাজে এটা এফেক্ট করে যে ব্যক্তি উজু করলো এবং সুন্দর করে উজু করলো তার জন্য এত এত ফজিল সব জায়গায় সুন্দর করে উজু করার কথা আছে কারণ এমন জিনিস এটাতে হাত গিয়ে পা গিয়ে মুগ্ধ দিকে এখানে কোন এক জায়গায় সামান্য একটু জায়গা শুকনো থেকে যেতে পারে না পচতে পারে এটা অজু না হওয়ার কারণ হয়ে যাবে করতে গিয়ে খুব ভালো করে ওযু করতেন ওই কুফাবাস এই অনুযায়ী কোবাবাসীরা এটাও এখানে ইঙ্গিত এসেছে আর এছাড়া এখানে যে ওনাদের তাহারা যেটা আছে এখানে ইমাম বলছেন। যারা সুন্দর করে অজু গোসল করে ফরজ গোসল সুন্দর করে আদায় করে ভালো করে সুন্দর গুলো করে উজু করে তাদের জন্য আল্লাহ তালা নামাজের মধ্যে নামাজটাকে ভালো করে পড়ার জন্য আল্লাহ তাদেরকে হেল্প করবেন নামাজের মনোযোগ আসবে তাদের আর কান আসবে নামাজের সুন্নত গুলো সবগুলো তারপরে আল্লাহ তালা পাক পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন এখানে তাপসির এসেছে যে দুই রকমের পবিত্রতা আছে এর চেয়ে বড় পবিত্রতা আর আছে মানুষ যখন গুনা থেকে দূরে থাকে এটাও তাহারা রুহানি তাহারা স্পিরিচুয়াল পিউরিফিকেশন এই এজন্য। আল্লাহ দোন রকমের তাহারাত আল্লাহ পছন্দ করেন গুণা থেকে দূরে থাকাও কলবা তেমনি শেরেখ থেকে নিজেকে পাক পবিত্র রাখা এটাও পবিত্রতা আর রেজেস বলা হয়েছে আসান মূর্তি পূজা এবং এগুলো হচ্ছে না আর তাহিদ হচ্ছে পাক সেরক হচ্ছে না পাক যে ব্যক্তির আকিদার মধ্যে শেরেক আছে সেই ব্যক্তির ভিতরে কি আছে নাপাকি পাকিও আছে রুহানি নাপাকি আর যে ব্যক্তির কনসেপ্টের মধ্যে ইমানের মধ্যে তহিদ রয়েছে তার রুহানি পাক পবিত্রতা রয়েছে পাশাপাশি উজুর মাধ্যমে ফিজিক্যাল পাক পবিত্রতা হয়ে যায় যদিও ওজু আবার অনেক অনেকগুণা মাঠের কারণ হয়ে যায় তাই না হাজে কি এসেছে বালদা দেখান মুগ্ধ মুখ ধোয়ার সঙ্গে নাকের মুখের এবং চোখের থেকে যা গুনা আছে ঝরঝর করে পড়তে থাকে রাতের শেষ ফোটার সঙ্গে গুণাগুলো ঝরে যায় হাত ধুলে হাতের গুণা ঝড়ঝর করে পড়ে যায় পা ধুলে পায়ের গুণা পড়ে যায় সুফান আমরা কত গুণা করি আর আল্লাহ তালা আমাদের গুনা মাফ করার জন্য কত রকমের ব্যবস্থা রেখেছেন এরপর আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার কোন কাজের মসজিদ হোক বা কোনো দিনই কাজ হোক যে তার বুনিয়ান ভিত্তি রেখেছে ভিত্তি প্রতিষ্ঠা করেছে তাকুয়ার ভিত্তিতে আল্লাহর ভয় করার উদ্দেশ্যে এবং আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে সেটা কি উত্তম নাকি একটা গর্তের কিনারায় কেমন গর্তের একদম এজ এর মধ্যে কেউ যদি কিছু কোন বিল্ডিং বানায় একটা গভীর খাদ আছে অথবা নিচেই গভীর নদী আছে তার পাড়েই একদম একেবারে এরকম করে একটা ঘর বানায় তাহলে কি হবে ফানহারাবিহি এটা কি হয়ে যাবে তাকে নিয়ে পড়ে যাবে গভীর খাদের গভীরে নিয়ে যাবে তাকে এত কিনারায় কেউ যদি কোনো একটা বিল্ডিং বানায় এত দুর্বল এত রিস্কি এত বিপদ সংকুল ফানহারা বিহি ফিনার এ নাম এইভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যারা আছে তারা যত তৈরি করুক যত মজবুত করে তারা নিয়ে আল্লাহ তারা তো এখনো টিকে রাখছেন ইনশা আল্লাহ টিকে রাখবেন যেভাবে ষড়যন্ত্র হয় দুনিয়ার মধ্যে তো কোন মুসলমানই থাকার কথা না কিন্তু আল্লাহ তারা রেখেছেন এবং যারা বেশি ষড়যন্ত্র করে ফানহারা তাদের ভিত্তি দুর্বল তাদের সভ্যতা তাদের সংস্কৃতি সবকিছু জাহান্নামে পতিত হয়ে যাবে যারা এরকম জালিম কৌম আল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ দিনের বিরুদ্ধে করে এরা জালিম কৌম এদেরকে এই দিনের দুশ্মনির কারণে এদের কপালে আল্লাহ রাখেন নাই তাদেরকে আল্লাহ হেদায় না এই যে তারা মোনাফিকরা তাদের এই ভিত্তি বানিয়েছিল এই একটা কেন্দ্র বানিয়েছিল ঘাঁটি বানিয়েছিল এটা শুধু তাদের বাহ্যিক একটা ঘর ছিল না যেটাকে ধ্বংস করা হয়েছে মসজিদে দেওয়ার তাদের অন্তরের মধ্যেও এই তাদের দুর্বল ভিত্তি আছে যেটা সব সময় তাদের মনের ভিতরে সন্দেহ রসুল তাদের সামনে আছেন আপনি কি মনে করেন যে আল্লাহ নবী তাদেরকে দিন বুঝাচ্ছেন কোরআন পরে শোনাচ্ছেন ওনাকে দেখেও তাদের দিলে ইসলাম ঢুকল না কত হতভাগে তারা তাদের অন্তরের ভিতরে এই বুনিয়ান তাদের যে শেরকের ভিত্তি কুফরের ভিত্তি মোনাফিকের ভিত্তি আছে এটা স্টিল কাজ করে যাচ্ছে সময় তারা তখন সব মরে নাই তাহলে ইল্লা আন্তুভ এগুলো তাদের জ্বলতে জ্বলতে তাদের কষ্ট পেতে পেতে তারা তো ষড়যন্ত্র করে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায় কিন্তু মদিনা ইসলাম কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না ইসলাম আরো বেড়ে যাচ্ছে শক্তিশালী হচ্ছে এটা যত দেখে তত তাদের অন্তর কেটে যায় কেটে যায় টুকরা টুকরা হয়ে যায় কবরে গেলে কি হবে আল্লাহ করে ধরা পড়ে গিয়েছে আল্লাহ তালা তো সবই জানেন আল্লাহ তালা সবই করেন তিনি কারা ইমান পাওয়ার উপযুক্ত আর কারা ইমান পাওয়ার উপযুক্ত নয় বুনিয়া দেহরান আমি দেখতে পেয়েছি যখন মসজিদে ভেঙে ফেলা হয়েছে নবী করিম সাল জামানায় ওই এলাকার থেকে একটা গর্ত হয়ে ওখান থেকে ধোঁয়া বের হতো জাহান নাম জাহান নামের আগুনের কথা আল্লাহ বলেছেন যে ঠিকই ওখান থেকে আগুনের ধোঁয়া বের হতো জোর রহমতুল্লাহ আলী বলেন যে পরবর্তী পর্যায় কিছু লোকেরা ওখানে একটু খুঁড়েছে খোঁড়ার পরে দেখে যে ভিতরে থেকে ধোঁয়া আসছে ধোঁয়া বেরিয়ে আসছে এরপরে সেখানে একটা পাথর ছিল পাথর নিচ থেকে ধোঁয়া আসতো এবং পরবর্তী বাজে মাসী বা ওই এলাকার পল্লীবাসীরা সেটাকে ময়লা আবর্জনার কেন্দ্র বানিয়েছে সেখানে তারা থ্র করতো আল্লাহ কিভাবে সেটাকে সবার কাছে প্রমাণিত করে দিয়েছেন যে এটি হচ্ছে তার পরিণতি যারা দিনের দিনতে দুশ্মনী করে এরপর আল্লাহ তালা বলছেন মোমেনদের যারা সত্যিকার মোমেন মুনাফিক যারা নয় তারা তবুকে গিয়েছিলেন এবং রসুল্লাহ সঙ্গে সকল জায়গা বদর খন্দকে এইভাবে অংশগ্রহণ করেছেন আর মুনাফিকরা কি করেছে তারা ফাঁকি দিয়েছে ওজর আপত্তি মিথ্যা জোগাড় করে এক্সকিউজ নিয়ে জোগাড় করে চলে পারমিশন নিয়ে এসেছে থাকার জন্য আল্লাহ তালা মোহাম্মদকে উৎসাহিত করেছেন তারা যারা সত্যিকার মোমেন তারা কখন এগুলো দেবে না তারা বরঞ্চ সৎসম প্রস্তুত আল্লাহর দিনের জন্য কখন আমাকে টাকা হবে আমি চলে যাবো নিশ্চয় আল্লাহ খরিদ করে নিয়েছেন মোমিনদের থেকে তাদের জান এবং তাদের মাল কি দিয়ে খরিদ করেছেন মূল্য কি দিয়েছেন বেআ তাদেরকে তিনি জান্নাতের মূল্য দিয়েছেন তারা আল্লাহ রাস্তায় লড়াই করে এবং সেখানে তারা দুঃশনের মোকাবেলায় দুশ্মানকে হত্যা করে নিজেরাও নিহত হয়ে যায় তবে এটা যুদ্ধের অবস্থা নাকি শান্তিপূর্ণ অবস্থায় যেখানে যুদ্ধ যুদ্ধের মধ্যে তারা যায় যে কোনো বাহিনী যায় যে কোনো যুদ্ধের মধ্যে ওখানে গিয়ে ঘুমাইতে যায় নাকি লড়াই করতে যায় সেটা তা তো করবে যুদ্ধের ময়দানে কেউ যেন আবার এই আয়াতকে শান্তিপূর্ণ জায়গায় অ্যাপ্লাই না করে যে কোনো জায়গায় আল্লাহ অ্যাপ্লাই করতে বলেছে সেটা নয় এটা যেখানে একটা যুদ্ধের ময়দানে সমাবেত হয়েছে সেখানে নবী করিম সাল্লা সাল্লাম এর দিকে বারবার ইঙ্গিত করা হয় যে তরবারি জোরে ইসলাম প্রচার করেছে এবং তিনি অনেক যুদ্ধ করেছেন এটাও ওনার বিরুদ্ধে অভিযোগ যারা ওরিনটালিস্ট তারা ওনার বিরুদ্ধে অনেক লেখালেখি করেছে তো আল্লাহ তালা তাদের জবাব আগেই কোরআনে দিয়ে দিয়েছেন কোরআন এইভাবে সত্যিকার তাদেরকে জান্নাত দিবেন এই খবর এর আগে তাওরাতে দেওয়া হয়েছে ইঞ্জিল দেওয়া হয়েছে এখন কোরআনে দেওয়া হলো তাহলে তাওরাতে একই খবর আছে কোরআনকে কেন বলা হয় কোরআন হচ্ছে সন্ত্রাসের হোতা নাউজ এবং ইঞ্জিল আমাদের বাইবেল তাই দিলে সেটাকে মজবুত রক্ষা করে আল্লাহর চেয়ে ওয়াদা রক্ষা আর কে আছে বড় কুমল্লা কাজী তোমরা সুসংবাদ গ্রহণ করো ওইস করেছ আদিম আর এটি হচ্ছে অনেক বড় সফলতা ইমাবেন রহমতুলি বলেন যে আল্লাহ তালার কি যে দয়া আমাদের প্রতি আমাদের যান কে দিয়েছেন আল্লাহ মাল কে দিয়েছেন আল্লাহ আবার বলে তোমাদের এগুলো দিয়েছে আমি এখন কিনে নেব দিলেন তিনি ফ্রি দিয়েছেন আমরা কি পয়সা দিয়ে কিনছি নাকি আমি তো ছিলাম এইটা তিনি ফ্রি দিয়েছেন আমাকে এখন তিনি কিনে নেবেন নিজের দেওয়া জিনিসকে আমাদের থেকে কিনে নেবেন আর নিয়ে আমাদেরকে এমন বড় মূল্য দিবেন সে মূল্যটার নাম কি জাননা সফান এই দিন হাসান বাসরি রহমতুল্লাহ আলাই বলেন এবং কত রাহু যে আল্লাহ তো কিনলেন এমন দাম দিলেন এত উঁচু মূল্য যে মূল্য হচ্ছে জানমাল এখন এইটা সাহাবিদের জীবনে ছিল জানাল কিন্তু আসলে যানমাল তো সবার জন্যই এবং সাহাবিদের জীবনে স্পেশাল ছিল তখন সে কাজে লাগাবে আবদুল রাহা হারাদ আনহু এসেছিলেন সত্তর জন সাহাবি থেকে মদিনা থেকে মক্কা এসেছিলেন দ্বিতীয় বাইয়াতে আকাবা যেখানে পরিপূর্ণ চুক্তি হয় গোপনে যে রসুল্লাহ সাল্লাই হিজরত করে কোথায় যাবেন মদিনায় যাবেন এবং ওনারা তাকে ওনাকে সেখানে আশ্রয় দেবেন এবং ওনার পক্ষ হয়ে ওনা তারা প্রয়োজনবো বহির শক্তির মোকাবিলা করবেন এই চুক্তিগুলো যখন হয় ওই রাতের অন্তকারে লাইলা তুল আঁকাবাত এই চুক্তি যখন হয় তখন নবী করিম সাল্লি সাল্লাম তা সাহাবিদেরকে বললেন মদিনাবাসীদেরকে তোমরা আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হবে করবে চুক্তি করবে তখন কি আছে আপনি যা চান হে আল্লাহ নবী তারা ওনারা বলে দিলেন আপনার জন্য আল্লাহ আপনার রবের জন্য কি কি ওয়াদা আমাদের কাছ থেকে করাইতে চান আপনি করাইতে পারেন যা দরকার সব আমাদের সঙ্গে চুক্তি করে ফেলেন এত রেডি ওনারা তাখন তিনি বলেন আস্তারে তুলে তার সঙ্গে শরিক হবে না আর আমার জন্য নবী হিসাবে ও আস্তারে তুলে নী আমি মিমা তামনাউনা মিনহু আনফুসাকুম আম কোন দুশ্মন যদি আক্রমণ করে যেভাবে আত্মরক্ষার জন্য তোমরা পিসপা হব না আর বলব না যে দেখো আমরা তো যুদ্ধ টুদ্দো পছন্দ করি না তো আমরা তো শান্তিপূর্ণভাবে থাকতে চেয়েছি আপনি এসেতে ভেজাল ভেদাল করলেন এইরকম যেন না হয় পাকাপ্ত কথা দাও ইফা আল্লাহ তো ওনারা বললেন আব্দুল পরে শহীদ হয়েছেন তাই না আমরা যদি এরকম করি তো আমরা কি পাবো আপনার জন্য আল্লাহ রেবাদ করব আপনার জন্য আমরা লড়াই করবো আমাদের পাওনাটা কি সেটা বলবেন না কল আল না তোমার তো জান্নাত পেয়ে যাব তাহলে এই জান্নাত তোমাদের জন্য চুক্তি হয়ে যাবে তখন সবাই বলে বসলেন এই সত্তর জন সাহাবি কি বললেন রাবি হালান অত্যন্ত বড় লাভজনক ট্রানজ্যাকশন করে ফেললাম আমরা লাভজনক ডিল করে ফেললাম এত লাভ যে জান্নাত পাওয়া ডিল করে ফেলেছি আলহামদুলিল্লাহ চিন্তা করছেন সাহাবিরা জান্নাতের কত আগ্রহী ছিলেন লাভজনক ডিল হয়ে গেল আমরা একটু কমাবো না একটু খাই করব না কোনো ধরনের ত্রুটি করবো না একদম পুরোপুরি হকাদাই করব আর তাই করেছিলেন তাই করেছিলেন এরপরে এখন হলো যে এই যে আল্লাহ কিনে নিয়েছেন এখন আমরা তো আর কেউ লড়াই ময়দানে নাই তাই না এখন আমাদের বেচা কেনার খবর কি এখন যখন বেচা কিনা কোনো জায়গায় যুদ্ধ থাকে মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে তখন তো তারা সেখানে থাকবে কিন্তু সারা দুনিয়া তো অনেক সময় যুদ্ধ হয় না এখন আমরা অবস্থানে আসি তো আমাদের এখনো তো আমাদের বেচা কিনা আছে আল্লাহর সাথে এই শরীরকে কার কাজে লাগাবো আল্লাহর এই লাগাবো আল্লাহর হুকুম অনুযায়ী চালাবো আল্লাহ যেটা করতে বলছেন সেটা করব অনেক দায়িত্ব আছে কু আনফুসাকুম আমি দিনকার বানাবো আল্লাহর সঙ্গে আমার এই সংগ্রামের চুক্তি যে আমি আমার জীবনটাকে আল্লাহ রাসায় কোরবান করে দিয়েছি প্রত্যেক মুসলমানের জন্য তাই বলে দেন হে নবী শুধু উনি একলা বলবে না আমরা বলতে হবে আমাদের সবার আল্লাহর সঙ্গে আমার জীবন আমা আমার নামাজ আমার সলাৎ আমার নুসুক মানে কোরবানি ত্যাগা হাজ ওমরা নসকের মধ্যে সবগুলোর অর্থ আছে এইগুলো সব কার জন্যে আল্লাহর জন্য। আমার গোটা জীবন যাপন করা আমার জীবনটাই আল্লাহর জন্য নিবেদিত আমি আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহ বলেছেন করো আমি সারাদিন আল্লাহ হুকুম পালন করে যাই ওমামি আমার যখন মৃত্যু হবে আমি আল্লাহর কাছেই যাব আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্যই যাব লীল রব্লা আলমী আমার জানটা আল্লাহ রাস্তায় যাবে ঘরে ইবাদত করতে করতে এটাও আল্লাহর রাস্তা দায়িত্ব পালন করতে করতে আমি আসি এই অবস্থা হচ্ছে আর যারা যেখানে যুদ্ধের কিন্তু শান্তিপূর্ণ অবস্থান আমরা যে যেখানে আসি এখানেও আমাদের জীবনটা আল্লাহর জন্য তিলে তিলে আমরা ব্যবহার করব আমার জন্য যতটুকুন ব্যবহার করি এটাও আল্লাহর রাস্তায় হয়ে যাবে আমি যখন ভাত খাই ক্ষুদা লাগে এই আমার খাওয়া আল্লাহর জন্য হয়ে যাবে সোভান আমার খাওয়া আল্লাহর জন্য কেমনি হয় আমি হালাল জিনিস থেকে খাবো আমার রুজি কি হবে হালাল রুজি আর আমি বিশ মিলার পরে খাবো আর নবী করিম সাল্লাহ তরিকা অনুযায়ী খাবো সব কিছু আর খাওয়া খাবো পেট ভরে এতগুলো খাবো না তিনি কিছু কম খেতে বলেছেন একটু জায়গা রাখি খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ রব্লা আলমিন আর খাবার আমি খাবার না খেলে তো দুর্বল হয়ে যাব। আমি তো আল্লাহর ইবাদতো না এইভাবে করে আমার কাজ কি হয়ে যাবে হয়ে যেতে স্বামী স্ত্রীর মিলামিশাও কি হয়ে যায় সদাকাহ আল্লাহ সাদাকা সাবধান করে মানে ইবাদত হয়ে যায় তাহলে একজন মমিনের গোটা জীবন আল্লাহর জন্য সব কিছু। এটা এখন অনেক সময় যখন আমরা খুব বেশি দুনিয়াদার হয়ে যাই খালি দুনিয়া আমার সাজাবোল পাথর তখন কি দাবি করা যায় ইন্না থাকি আমরা তখন অসহায় মানুষ জন্য দান করতে বলা হয় তখন করি না আল্লাহর জন্য কন্ট্রাক্ট আছে এগ্রিমেন্ট আছে ওইটার মধ্যে থেকে আমরা সরে আসলাম এটা আমাদের চিন্তা করতে হবে গোটা জীবনে টার্গেট থাকবে উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ জন্যই আমাকে আল্লাহ আল্লাহ করে তখন মাল দিয়েছেন আল্লাহ পাঁচটা জিনিস নষ্ট হওয়ার আগে বেশি করে কাজে লাগাও আপনাদের খালি জমা করি কাজে লাগেন কাজে লাগে ইনভেস্ট করেছি এখানে বাড়ি ওখানে ফ্লাট ওখানে ইন্ডাস্ট্রি ওখানে কত হা করতে বলবো না তাতে আপনারা চিনে ফেলেন এরকম বলবো না অনেকদিন ধরে এই দেশে আছে টাকা পয়সা হয়ে গেছে আসলে বয়স এখানে রিটায়ারমেন্ট হয়ে গিয়া কত হয়ে গেছে সত্যটার উপরে সার নিচে না তো এখন আমি শুনলাম দেশে গিয়া মানে বিরাট এক বাড়ি আর কতদিন তো আসলে আমরা এই জীবনকে আল্লাহর জন্য কতটুকু বিক্রি করেছি এটা চিন্তা বিষয় আমরা সবাই চিন্তা করা দরকার যে আমি যে পর্যায়ে আসি আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাত দেওয়ার চুক্তি করেছেন আমার জীবন দান মালিক আল্লাহর আসতে আমি বেশি করে ব্যবহার করব আমি কি করছি এটা আমাদেরকে যেন আল্লাহ তাল তৌফিক দেন আমরা চিন্তা করি আল্লাহর কাছে সমাজের মধ্যে দিনের প্রচার কাজে জড়িত হয়ে দাওয়াতি কাজ করে আর যখনই দান করাতে প্রয়োজন আসবে বেশি করে দান করি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন কবুল করুন ইনশাল আগামী সপ্তাহে সুন্দর কতগুলো গুনাবলি আলবে যারা সত্যিকার ভূমি হওয়ার জন্য কি কি গুণ অর্জন করতে হয় তার একটা লিস্ট আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফসিদান করুন